সুরপ্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে জালালাইন থেকে আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না যে পর্যন্ত তারা সেখানে থাকে ফাজ আপনি যান আর আপনার রব এবং দুজন তাদের সাথে যুদ্ধ করেন আমরা এখানে বসলাম তাদের এই কথাটা যদি রব আলের সঙ্গে ইস্তেজা হিসাবে হতো তাহলে তো এই কথাটা বলার কারণে তারা কাফের হয়ে গেছে এরপরেও আল্লাহ তাজত মুসাহ ইসলামের অনেক দোয়া তাদের ব্যাপারে কবুল করছেন ময়দানে তীর্থে তারা যখন অবস্থান করতেছিল মুহমুজ সাহ ইসলাম তাদের সঙ্গে ছিলেন এবং তাদের জন্য দোয়া করছেন অনেক দোয়া কবুলো করছেন এর থেকে যেটা জাহের যে তাদের এই কথাটার এই মানা না যেটা একদম স্পষ্ট হয় এই জন্য মোহাম্মসিনাম বলেন যে এটার মানা হলো এমন যে আপনি যান আর আপনার রব তো আপনার সঙ্গে আসে দুজনে মিলে যুদ্ধ করেন মানে এসতেহজা না মানে আপনি জান আর আল্লাহ তালা নসরত তো আসেই আপনার সাথে এইভাবে শুধু কথাটা বলা এসতেহজা মাকসাদ না তাদের যে আপনি যান আর আল্লাহ নুসরত আপনার সাথে আসে আপনি গিয়ে ওদেরকে বের করেন এরপরে আমরা কথাটা বুঝছো না হলে তারা তো কাফের হয়ে যেত এই জন্য মুক্তি আসলে মানটা এমন আপনি যান আর আল্লাহ আল্লাহ নুসরত আপনার সঙ্গে আছে আমরা এখানে বসলাম যেতে চাচ্ছিলাম এই যে এই কথাটা আল্লাহ কাছে অনেক বেশি নারাজির কারণ হয়ে গেছে কালা মুসাহিনা ইদিন যখন তারা যাবে না তো মুসাআলাম একা হয়ে গেছেন তখনও তিনি হিম্মত হারা হয়ে গেছেন যে আমি কীভাবে যাব না আমি তো তৈরি আছি আমি নিজে এবং আমার ভাই দুজন তো যাবো কিন্তু বাকিদেরকেও তারা বাধ্য করতে পারতেছি না কওয়ালা রব্বি ইন্নি লা আমলিকু ইল্লা নফসি ও আখি হে আল্লাহ আমি নিজের উপর এবং আমার ভাইয়ের উপর ছাড়া অন্য কারোর উপরে তো ক্ষমতা রাখি না লাকু ইল্লা নফসি ও আখি اما نجلو فركم تركي اما نجلو فركم تركي و لا املك غيرهما فأجبراهم جامعي تذيرك بعد تقربوا على الطاعة ففرق ففصل بيننا وبين القوم الفاسقين قال تعالى له إنها محرمت عليهم أربعين سنة شبهمي تذير جنة كل البصر الجنة حرام أي الأرض المقدسة محرمت عليهم أن يدخلوها أربعين سنة يتيهون في الأرض اكنا يترى উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে ইয়াতে হুম নাফিলা উদ্দেশ্য যেই জায়গাতে তখন তারা ছিল এই জায়গাটা আছে নয় ফরস একই হিসাবে কথা হবে তেষট্টি বাষট্টি এমন আর কি আট নক তেষট্টি না ও আট নক বাহাত্তর হ্যাঁ বাহাত্তর তিয়াত্তর এমন তাহলে দেখো এই যে বাহাত্তর কিলোমিটার জায়গাটা কতটুকু এই জায়গাটাতে আল্লাহালা তাদেরকে বসায় রাখছেন চল্লিশটা বছর বলছে একদম আসলে যে আমরা এই কেতালের করবো না যেখানে বসে থাকবো আমি আমাদের আমরা এখানে বসে থাকবো জায়গাটা খালি হোক এরপরে তারা রাতের বেলা খুব উদ্যমের সাথে রা হতো এলাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য ওই জায়গাটা থেকে বের হয়ে যাওয়ার জন্য তারা রওনা হতো জা দিন খুব জেদ্দহুদের সাথে ফঈদা আসবাহ কিন্তু শেষ রাতে তারা যখন কোনো একটা জায়গায় অবস্থান করত তো ভোরবেলা তারা দেখত যে যেখান থেকে রওনা হয়েছে সেখানেই ফাঈদা হুমালিকা দিনের বেলা তারা এইভাবে রওনা হতো কিন্তু সন্ধ্যাবেলা আবার দেখত সূর্য ডুবে যেতেছে ক্লান্ত হয়ে গেছে সেখানে অবস্থান নিত পরে দেখতে যে ওই চলতে রইলো। আসে রওনা হয় তো শেষ সাথে দেখে আগের জায়গাতে দিনের বেলা রওনা হয় তো দেখে আগের জায়গাতে এইভাবে চলতে চলতে চলতে চলতে হাত্তা ইন করো সব মরে গেছে ইল্লাম আল্লাহুল ইসরিন যারা যাদের বয়স ছিল বছর কম ওরা রয়ে গেছে আর বাকি যারা বিশ বছরের বেশি ছিল যারা ওই বিশ বছরের বেশি যারা এই জায়গাটাতে ছিল সব শেষ হয়ে গেছে এরপরে বিশ বছর পার হওয়ার পরে ওই যখন তারা বেয়া দিটা করছিল ইনাহা হুনা হাহিন বলছিল ওই সময়ে যারা ছিল তরুণ ওরা যখন বয়স্ক হয়েছে ওদের দ্বারা আল্লাহ তালা এই এলাকাটা ফাঁকা করছে ইনাহা হুনাফোয়ল এটা থেকে একজন আলিম উনি একটা ফায় একটা ফায়দা বের করছিলেন যে আল্লাহ তালার আদরটা দেখা গেল যে আল্লাহ তালা এইভাবে নুসরতের ওয়াদা করছে এবং সঙ্গে নবীও আছে নবী আছে মানে নুসরত তো অবশ্যই তাদেরকে বলছে তোমরা আগে বাড়ো আগে বাড়লে যেটা হজরত ওই যে দুইজন ইউশা আর হজরত কাহপ ওনাদের জবানে আল্লাহ তালা বলছেন আলিব আল্লাহ তালা ওনার কথাটা নকল করছেন মানে ব্যাপারটা এমনই তাই না কিন্তু তারপরেও ওরা স্পষ্ট বলছে ইনা হা হুনা আল্লাহ নারাজ হয়ে গেছে যেই মানুষগুলো তখন এই ইনাহা হুনা কায়েল যারা ছিল এদের কারোর এই নসিবটা হয়নি যে এরা পরবর্তীতে গিয়ে ওই যুদ্ধে অংশগ্রহণ করবে এলাকাটা জয় করবে সেখানে গিয়ে ইসলামী হুকুমা কায়েম করবে মানুষগুলোকে বসাই দিছে আমরা আগের অবস্থায় রাজি আছি ওই ফেরাউনের ওখানে থাকতে যেমন গোলাম ছিলাম বা সেখানে আমরা গোলামি থাকবো গোলামি দূর করার জন্য রাজত্ব লাভ করার জন্য যে একটু এটা আমরা করতে একদমই রাজি না দিছে বসায় একদম এইটা হলো সুন্নাতুল্ল আল্লাহর হুকুমকে বাদ দিয়ে কেউ যদি পূর্বের অবস্থার উপরেই সন্তুষ্ট থাকে যা আচ্ছা আসি তো কোন রকম চলতে তো আসি অথচ আল্লাহর হুকুম লঙ্ঘন হইতেছে আল্লাহ তালা সেই সুন্নাটা ফিরে আসতে পারে সুন্না ফিরে আসতে পারে এখানে দেখা যাই যারা আইদন বলছিল তাদেরকে আসলেইদিন বানায় রেখে দিচ্ছে ওই একটা চক্করের ভিতরে পরে আছে মিনাল মসজিদ ইলাল মাদ্রেস মিনাল মসজিদ ইলাল মাদ্রেস এই চক্করের ভিতরে পরে আসে এদের মধ্যে কাউকে যদি আল্লাহ তালা তৌফিক দেয় ওই তরুণ প্রজন্ম এদের দ্বারা যদি আবার কোথায় চলে গেলাম দেখাটা বলতেছিলাম কথা একদম বানাইছে এই মানুষগুলো ৪০টা বছর সেখানে কাটাইছে আল্লাহ তাহলে নারাজিকে নিয়ে কাটাইছে না আল্লাহর হুকুম অমান্য করছে শাস্তি দিচ্ছে আল্লাহ তাহালা খোলা ময়দানে তাদেরকে থাকতে বাধ্য করতেছে কিন্তু আল্লাহ তালা তো আল্লাহ এই মানুষগুলো প্রতিটা মুহূর্তে আল্লাহ নারাজিগির ভিতরে কাটাইতেছে কিন্তু আল্লাহ তালা কুদরতির ভাবে এমন ইনতেজাম করতেছে যে ইনতেজামটা দুনিয়ার কারো জন্য করে নেই তাই না খানা আসমানি খানা এরপরে বাতি সেটাও আসমানি বাতি লেবাস পোশাক সেটাও ভিন্ন রকম ধোয়াও লাগে না করে বানাতেও হয় না এগুলো আলাদা রহমত না এমন রহমত যেটা দুনিয়ার কাউকে দেয়নি তো তাদেরকে এমন রহমত দিচ্ছেন এমন নিয়ামত দিচ্ছেন যেটা দুনিয়ার কাউকে দেয় নেই কিন্তু মানুষগুলো এই নিয়ামত গুলো কি তারা এটা বুঝতেছে বা হাকিগতকে এমন যে নিয়ামত পাইতেছে তার মানে আমরা একবার আহিবা উল্লাহ এমন না আল্লাহাম এটা দুনিয়াটা এমন দারুল ইমতেহান এখানে যদি কেউ আল্লাহর হুকুমের অমান্য করে তাহলে শাস্তি দেবে বা শাস্তির ভিতরে আবার তারা খাওয়াবেও এই যে এই মানুষগুলো আসে ময়দানে কিহে আল্লাহ শাস্তির ভিতরে আছে কিন্তু তাদেরকে খাওয়াচ্ছেন এটাকে তারা যদি বলে এটা আল্লাহর নুসরত এটা কেমন কথা বলে এটা নসরত বুঝে নেই জিনিসটা ভালো করে যেটা লোক সে আল্লাহ নারাজিগির ভিতরে আসেন কাফের তারা যারা বেশ করে লিডার পর্যায়ে ওরা কত জানি মালি নিরাপত্তার ভিতরে আছে না তাদের তাদের হিসাবে বললে তারা কত কলবিত মেনানের ভিতরে আছে যেটা আমরা নাই কোনো কিছু টেনশন ধর লাগে না শুধু খায় ঘুমায় আর হয়তো কিছু কিছু বক্তৃতা দেয় দুনিয়া তো দুনিয়ায় এখানে কোন কিছু বেশি এলে আল্লাহ দেখার বিষয় সেটাও তো দেখার বিষয় যেগুলো পয়সাগুলো আসলে সাদা পয়সা না কালো পয়সা এটাও তো দেখার দরকার এই সময়টাতে আল্লাহর পথে মারা গেছেন কিন্তু তাদের জন্য ছিল বিরাট আজাদ নবী দুনিয়া থেকে চলে গেছে এখন কি অবস্থাটা রামিয়াতাম রোতিহিন হাজত মোসা আলি ইসাল্লাম দেখো মানে আল্লাহর হুকুম সেই হিসেবে এই জন্য যখন অপাত হয়ে গেছে তো উনি আল্লাহ তাল কাছে করে দেন রামিয়াম একটা পাথর নিক্ষেপ করলে যতটুকু দূরত্বে দেয় অতটুকু দূরত্বে আল্লাহ তালা নিকটে করে দিচ্ছেন কামাফিল হাদিস যেমন হাদিফ শরীফ চল্লিশ বছর পার হওয়ার পর হজর ইউসা আলি সঙ্গে যারা ছিল ওদেরকে নিয়েই তিনি রওনা হয়েছেন ওম তাদের সাথে খিতাল করছেন ও কানা জুমা সেটা জুমার দিন জুমার দিন সূর্য ডুবে গেলি তো ইউমুস্তাব তো শুরু হয়ে যায় না শুরু হয়ে যায় না তখন সূর্য ডুবে যাইতেছে কিন্তু এখন কেতাব শেষ হয়নি কি করা হবে এখন এই হাদিসটা উল্লেখ করছেন সূর্য কারোজন আটকানো আটকে রাখা হয়নি ইউষা আলী হিসাল্লামের জন্য মানে পূর্বের জমানার মধ্যে থেকে তোমাদের আলী রত্লামের জন্য সূর্য আটকে রাখা হয়েছিল এরকম একটা বাকিসে বা এটা হয়তো পূর্বের জমানার কারো জন্য আটকে রাখা হয়নি নবীর জন্য আটকে রাখা হয়েছে সেটা এখানে বলা হলো আরষা লিয়া সারা লায়ালিয়া আসলে লায়ালিয়া মানে হলো ওই যে সূর্য ডুবে গেলে তো লায় হয়ে যেত সূর্য ডুবে গেলে লায়ালিয়া হয়ে যেত না সেই হিসাবে লায়ালিয়া বলা হয়েছে এখানে মানাটা হলো কৌমিক নাবা খবর আদম আদমের দুই সন্তানের ঘটনাটা আপনি তাদের সামনে পড়ে শোনান বিল বি সঠিক ভাবে এ বাড়বা তারিখি রেওয়ায় বর্ণনা করার উসুলটা এখানে ইশারা করা হলো যে কোনো ঘটনা বলতে হলে সেই ঘটনাটা যেন হয় বিল বিল অনেক বিলহাকি বি আল্লাহটা বলেন একটা ঘটনা বলার আগে দিয়ে এটা ঘটনা বলার একটা উচুল এটা যে ঘটনা মজা লাগাবার জন্য শ্রোতাদেরকে আকৃষ্ট করার জন্য একটু বাড়ায় সেড়ায় বলা এটা একদমই অনুচিত এটা তারা একটা হলো এমনি খেয়াল একটা হলো যে বলবে তারা তো অবস্থান হয়ে যায় তাই না তারপর মানুষ হিসেবে যদি কোন ভুল হয়ে যায় সেটা তো ভিন্ন দিনটা যখন তারা আল্লাহর জন্য কুরবানি পেশ করলো কাবসুলি হাবিন আর জারি লিকাবিল হাজরত কাবিলের বক্রির পাল ছিল তো সেখানে তিনি একটা কাবসম্বা পেশ করছেন কুরবানি হিসেবে আর কাবিল যে ছিল তার ছিল শস্য খেত সেখান থেকে কিছু ফসল কেনে এক জায়গায় রাখছে কুরবানের একবারের সামনে প্রকাশ্যে লজ্জা পেয়ে গেছে যে আমার তো কবুল হয়নি কি হয়েছে এছাড়া তোমাদের তুমি জায়গা আছে না ঘটনাটা যে আদমা আলী ইসালাম এবং হাওয়া ওনাদের দ্বারাই দিয়ে দুনিয়া আবাদ হচ্ছে মাত্র তো বিয়ের সাথে নিজাম ছিল তখন যে হচ্ছে হাওয়া আলি হাসালামের প্রতিবার একসাথে দুজন করে বাচ্চা হতো একটা ছেলে একটা মেয়ে প্রতিবার একসাথে দুটা করে বাচ্চা হতো একটা ছেলে একটা মেয়ে পরের বার আবার আরেকটা ছেলে আরেকটা মেয়ে এইভাবে চলত তো বিয়ে করার নিজামটা ছিল যে এক বতনের এক বতনের ছেলে আর পরবর্তী বতানের মেয়ে যাতে একটু হল তা ফ্রিদ থাকে এইভাবে বিয়েটা হতো তো কাবিলের সঙ্গে যে বোনটা ছিল তিনি ছিলেন ফর্ষা আর হাবিলের একদম সঙ্গে যে বোনের জন্ম হয়েছে তিনি ছিলেন একটু কালো তো নিয়ম অনুযায়ী কাবিলের সঙ্গের বোনকে বিয়ে করবে হাবিল আর হাবিলের সঙ্গে যে বোনের জন্ম তার তাকে বিয়ে করবে কাবিল এটা কাবিল মেনে নিতে পারতেছে এই দুনিয়াতে অন্যায় শুরু হইতেছে কোন মাস আলাতে দেখ ও এটা মেনে নিতে পারতেছে না তা হজরত আদমা আলি ইসলাম দুজনকে ওকে বুঝাইছে যে আল্লাহর হুকুম এটা তুমি কেন মানবে না সে কোনোভাবে তো পরে সিদ্ধান্ত হয়েছে বিয়ে দেওয়া হবে তো পরে যা ঘটনা সেটা এখানেই সেরা করা হলো তো যখন সে সামনে সামনে লজ্জা পেয়ে গেছে এই আজমারল হাসাদাফি এনএফসি তাকে দুদিন থেকে সরাতে হবে এই কোন মাস আলাতে হত্যা শুরু হইতেছে দেখ পরে আব্বা আছে যেহেতু শুধু তো নাই আব্বাজন যখন হজে গেছে আদৌ মারে হিসেছিলাম এই ওই সময়ে সে এই কাজটা করলো করতেছে তো রায় মধ্যে আসছে যে পাথর বড় পাথর মাথার উপরে হয়েছে একটু মাথা থেতলে গেছে হাবিব মারা গেছে এর আগে তো কখনো মানুষ মারাই যায় না লাশ কিভাবে দাফন করবে মাটিতে পুতবে না কি করবে এটা তো আব্বাজানের কাছ থেকে শিখে নেই তখনও এখন বেচারা মুসিবতি পড়ে গেছে তো কাঁধে নিয়ে ঘুরতেছে কি করা যায় কি করা যায় কিছুক্ষণ পরে দেখে কাক একটা এক কাক আর কাক মরা কা। থেকে থেকে দূরে থাকার জন্য নিসা আসতে পারে যে দরজা আর কৌটা দিয়ে এই কৌটা থেকে নিজের দূরে রাখা এগুলো কারণে কত সংসার নষ্ট হইতেছে কত সম্মানি মানুষ একদম বেঈ জাতির গিয়ে পড়তেছে এজন্য সময় হওয়ার আগে বয়স হওয়ার আগে বুদ্ধি শুদ্ধি হওয়ার আগে এই জিনিসগুলো হাতেই নিয়েও না কেমন বুঝতেছে তো কোনটা বলতেছি যে কর্তবর্তীকে কত খবর আসতেছে যে পরকীয় পরকিয়া যে বলে ওগুলোর কারণে এই স্বামী মেরে ফেলতেছে কয়েকদিন আগে তো ঘটনা ঘটছে নিজের সন্তানকে মেরে এক মা সন্তানকে মেরে ফেলছে জাহিলিয়া ছাড়াই গেছে যে এগুলোতে দেখলে বোঝা যায় কোনো মা সন্তানকে হত্যা করতো না কোনো জাহেরিয়া জামা ছোট ছোট বাচ্চা তাও আবার যেমন না যে গুলি হচ্ছে জবাই করছে চাকু দিয়ে জবাই করছে তুমি বরদাস কেমন মা এটা কত ইলিশ মা এগুলো হচ্ছে ওই এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে যে ওই জন্য এগুলো থেকে খুব বেশি দূরে থাকাছে এগুলোর যদি কোন একটা যাররাও ভিতরে থাকে মনে করবো যেটা ভালোময় তাকোয়া যদি থাকে তাকোয়া না থাকলে একবার দুনিয়া তো তুমি শেষ হইবে আখড়াতো যাবে আল্লাহ তালা আমাদের চলো কালালাহুল তো ওই কাবিল সে হাবিলকে বললো আক্তুল কালা যখন হাজরত হাবিল সাহেবকে বললো লিমা কওয়ালা তখন হাজর হাজরতো না হাবিল কাবিল কাবিলে বলল লি তো কবিল কোরবানি কাদি তোমার কুরবানি কবুল হলো আমারটা কবুল হল না কওয়ালা ইনামাই তাকবিন উসুল বলে দিছেন যে আল্লাহ তালা তো কবুল করেন মুতাকিদের কাছ থেকে আর আপনি তো তাকে আর এখতে করতে পারেন নাই তো কেন কবুল করবে আপনাকে আমি চাই যে আপনি আমাকে হত্যা করার অপরাধ এবং আপনার পূর্বের কৃত অপরাধ সব নিয়ে জাহান নামে যান এটা আমি চাই চাই মানে করতেছেন আর কি আমি চাই যে আমাকে হত্যা করার যে অপরাধ এই অপরাধ নিয়ে আপনি যাবেন এবং আপনার পূর্বের কৃত অপরাধ সব নিয়ে আপনি যাবেন তার ভাইকে হত্যা করার প্রতি প্ররোচিত করলো فقتله فاصبح من الخاسرين فصار من الخاسرين بقتله ولم يدري ما يصنع به كي করবে বুঝতে পারতেছেন আসেন لانه اول ميت على وجه الارض من بني ادم فحمله على ظهره فبعث الله غرابا যে কাক মাটি খুঁড়তে লাগলো يم بشو ترابه من قاريه ورجليه যে কাকটা মাটি তার ঠোঁট এবং পা দ্বারা খুঁড়তে ছিল আর সেই মাটি দিচ্ছিল কাকের উপর মাহবাওয়া ওয়ারাহু। এইভাবে ফেলতে ফেলতে ঢেকে লিউরিয়াহু হু ইউয়ারি সব আতাহি যেন আল্লাহ অথবা কাক ইউরি ফায়াল হবে আল্লাহ অথবা কাক যেন আল্লাহ তাকে দেখাতে পারেন অথবা যেন কাকটা দেখিয়ে দিতে পারে যে সে কিভাবে তার ভাইয়ের লাশটা দাফন করবে লুকাবে এই কাকের মতো হতে পারলাম না হ্যাঁ আফসোস আমি কি এই কাকটার মতো হতে পারলাম না আজেস তোরাউিহ যে আমি আমার ভাইয়ের লাশটা দাফন করতে পারি কাকের মতো বুদ্ধিটা আমার হয়নি এই জন্য আমি এতক্ষণ বহন করলাম বুঝছো নি আলহ হামলি সব তো কি জন্য এরপরে বালি কিছু গর্ত করে এরপরে এটা । করতাম মিন আজ এই যে কাবিল যে কাণ্ডটা করলো এ কারণে আমি লিখে দিয়েছে কোনো প্রাণের বিনিময় ছাড়া কতাল যাকে সে হত্যা করেছে এই যে মন নাফসান কাউকে হত্যা করবে যেটা সামনে আসতেছে ডাকাতি করা অথবা এইভাবে আমি মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করা এটা হলো ফাঁসাদ মিনকুফরিন মানে কুফরি করলি কি হত্যা করা যায় কাউকে হ্যাঁ তাহলে কুফরিন কি কুফরিন ইসলাম তো উদ্দেশ্য হলো যে কেউ যদি কতল করে নফসাম বেগায় মানে কোনো নফসকে নফস। মানে কেসা ছাড়া এমনি হত্যা করে অথবা ফাসাদ ছাড়া হত্যা করে তো বোঝা গেছে যে এখানে ফাঁসাদদার উদ্দেশ্য হলো এমন ফাসাদ যে ফাসাদের কারণে কাউকে হত্যা করা যায় এমন ফাসাদ ছাড়া কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সামনের কথাটা বলতেছে কুফুরই কারোর ভিতরে আছে সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে না জানি না মালি তাহলে এই কুফুর এটা ফাসাদ তবে এই ফাসাদের কারণে তাকে হত্যা করা যাবে না কিন্তু সেটা যদি মুফ জিগিল হেরাব হয় অথবা কুফুর যদি হয় বা আদা ইসলাম তাহলে এটা এমন একটা হত্যা করা যাবে এরপরে এই কথা কারণ ওখানে ফাঁসাদ কারণে বলতেছে যে হত্যা করা যাবে ফাঁসাদ হত্যা করা যায় নফসে কুফুর না বরং এই এমন কুফুর শুধু জিনা না বরং জিনা বা আদা জিনাম বা হাদিসের মধ্যে যে শব্দ আসছে তার মানে একজনকে হত্যা করা শাস্তিটা যেমন দীর্ঘকাল জাহান নামে থাকতে হবে সব মানুষকে হত্যা করা শাস্তিটা এমন দীর্ঘকাল জাহান নামে থাকতে হবে এ অর্থে এরপরে সামনে আসতে ব্যাখ্যা সব মানুষকে হত্যা করলে এটাই শাস্তি তাহলে সবাইকে হত্যা করলে যে অপরাধ একজনকে হত্যা করে একই অপরাধ এটা এই হিসাবে বলা হয়েছে إذا لم يكن أجل الجميع منه فأنا أكثر من خطأ وفرقك وفرقك فكأنما قتل الناس جميعا أي من حيث إن قتل الواحد والجميع سواعن في استجه لا بغضب الله تعالى والعذاب العظيم بيضب شعب منوشك حتاك وليجب ان الله تعالى الغضب أشي عذاب عظيم أشي اكدونا قتل الوحيد والجميع جديش يحطة حي وي بغير نفس أو فساد في الأرض أتبع فاسة أتبع كبير كبير حديث থেকে বিরত রইলো আব্বাস মিন হাইফুল এই যে একজনকে হত্যা করলে সবাইকে হত্যা করার মতো একজনকে বাঁচাতে পারলে যেন সবাইকে বাঁচাতে পালে এটা হল একজন মর্যাদা সবারটা যেমন একজনের তেমনই অর্থাৎ একজনের জানের মর্যাদা সে নষ্ট করলো মানে যেন সবারটা নষ্ট করে আর একজনের জান সে রক্ষা করলো তার মানে যেন সবারটা রক্ষা এই কথাটা বুঝছো বলে যা আমাদের জন্য আসে না কি আসে না আমাদের জন্য বানী স্টাইল এর কথাটা স্পষ্ট করে উল্লেখ করলেন এটার মধ্যে বলেন যে এটার মধ্যে একটা রহস্য এটা যে আনা হয়েছে যে বিশেষভাবে তাদের উপরে এই নির্দেশটা দেওয়া হয়েছিল কিন্তু সেই মানুষগুলো এই হুকুমটা এমন ভাবে লঙ্ঘন করছে সাধারণ মানুষ তো হত্যা করছেই নারা হত্যা করছে এই তাদের ভালো করে বোঝাবার জন্য এখানে স্পষ্ট করে কথাটা বলা হলো যেটা এত খারাপ যে নবীদেরকে পর হত্যা করছে অথচ তাদের ব্যাপারে বলা হয়েছিল এই কথাটা এই নির্দেশটা তাদেরকে দেওয়া হয়েছিল কলাকাদে যা হমরুসুলা বিলাইজিনা যা একটা জায়গা সেই জায়গার কিছু লোক কোন আটজন ছিল ওরা আসছে এসে মুসলমান হওয়ার কথাটা প্রকাশ করছে আসলে ছিল তারা মুনাফিক তো অসুস্থ হয়ে গেছে মোদ্দিনের আবহাওয়া তাদের উপকূল হয়নি অনুকূল হয়নি অসুস্থ হয়ে গেছে তোর সাল আলী হাসাল্লাহির মাধ্যমে জানতে পারছেন যে ওদের চিকিৎসা হলো যে এরা ওটের দুধ পান করে পেশা পান করে ওদেরকে বলছে যাও তোমরা মোদিনের বাইরে যেখানে ওট রাখা আছে সেখানে যাও দুধ পান করো পেশা পান করো ওখানে গিয়ে যখন সুস্থ হয়ে গেছে তো ওখানকার যে রাখাল ছিল তাকে নির্মমভাবে হত্যা করে সবগুলো নিয়ে পালাইছি মানে চোখ গালছে তারপরে হাত না কান এগুলো কাইটা তাদের হত্যা করেছে তো ওরা যখন রওনা হয়ে গেছে অমনি এক সাহাবি দেখে দিয়েছে তো হুজুর কাছে সাথে সাথে হুজুরে কয়েকজন সাহাবি পাঠিয়েছে ওদের দৌড়ে গিয়েছে ধরে এনে তখন বিধানটাই এমন ছিল যে ওরা যেভাবে ঠিক ওইভাবে হত্যাটা করা হয়েছে একবারে চোখ খুঁড়ে না কেটে এইভাবে হত্যা করে এবারে রোদ্রের ফেলে দেওয়া হয়েছে পানি পানি করতে পানি দেওয়া হয় না তারা মারা গেছে তখন বিধানটাই এমন ছিল না কান কাটা মুসলাম এমন ছিল এটা একটু نزل في العرانيين لما قدموا المدينه مدينه ترىيلو اهم مرضى ترى অসুস্থ হয়ে গেছে ছিল হয়ে গেছে فادن النبي صلى الله عليه وسلم ان من ابوالها والبانها فلما صحوا شস্থ হয়ে গেছে طالوا و استعقوا الابل তখন ayat نازল الله ورسوله بمحاربه المسلمين যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ফাসাদা এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায় বি কথে মহারাবা কথা শুলিতে চড়ানো হবে শুলে চড়ানো হবে কিংবা তাদের হাত এবং পা কেটে দেওয়া হবে বিপরীত দিক থেকে তো বিপরীত দিক থেকে মানে ডান হাত বাম পাড়ে এরপরে আসছে আউটা কি জন্য আউ লি তার আহ ডাকাতের মশারে বা আহ্বালের একটা হুকুম গুলোর কি এবার তার বিশ জন ছিল সবাই কতল করে নাই মুবা কতল করছে পাঁচ জনে কিন্তু শাস্তিটা আসবে তাদের সবার উপরে যেটা হদ এটা হদ এটা হদ্দের পেশ না এটা ভিন্ন একটা হদ হদ্দে মহা রাবা জন্য পাঁচজনে যদি মোবাইল হত্যা করছে কিন্তু সবাই একসাথে থাকার কারণে মনোবলটা তো সবারই হয়েছে সবাইকে হত্যা করা হবে একেবারে যদি শুধু হত্যা করে মানে একটা এলাকায় হামলা করলো এরপরে ওখানে কিছু মানুষকে শুধু শুধু হত্যা করছে মান লুণ্ঠন করে নাই তাহলে শুধু হত্যা করলে তাদেরকে হত্যা করা হবে এক ফল কত্নিমান আর এলাকা থেকে বের করে দেওয়া হবে স্বাভাবিক জীবন যাপন করতে দেওয়া হবে না এটার তাফসির হাদি শরীফে আসছে যে ওমরদী আল্লাহ মানুর রিবাহ যে শাব্দিক অর্থ তো এলাকা থেকে বের করে দেওয়া হবে তো ইমাম মালিক রহেমুল্লা এটিই বলেন যে এলাকা থেকে তাকে বের করে দেওয়া হবে অন্য এলাকা পাঠা দেওয়া হবে কিন্তু এই হাদিসের আলোকে আবু হানিফ রহেমুল্ল এই কথা বলেন ইমাম সাকরি রেমুল্লা এই কথা বলেন না সাকিমুল্লা মনে করেন না হ্যাঁ সাকরি এমল্লা বলেন যে তাকে আঁকায় রাখা হবে মানে এলাকা থেকে বের না করে দিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য হলো যে এই এলাকার লোকদেরকে সে যাড়াইতেছেন এখান থেকে তাকে অন্য জায়গায় বের করে দেওয়া সেখানে যদি শুধু ভয় দেখায় তাহলে তাকে বন্দি করে রাখা হবে এলাকা থেকে বের করে দেওয়া হবে আব্বাস ও আলি হিসেবে পরে তিন দিন তাকে কাটে কাঠে ঝুলাই রাখা হবে ইব্রতের জন্য মানুষ যেন দেখে ইব্রতের জন্য ঝুলাই রাখা হবে আন্না সোল বা সালাহ বা আদল পাতলি আর কেউ কেউ বলেন যে না পতন করার আগে তাকে ঝুলায় রাখা হবে মানে আগে কাঠের মধ্যে ঝুলাবে কয়েকদিন ঝুলায় রাখা হবে এরপরে তাকে এটা করা হবে হত্যাটা করা হবে তো সলভেট সুরজ যেটা কিতাবে আসছে সেগুলো তাকে এমনি ঝুলাবে ঝুলানোর পরে এরপরে তার এই বর্ষা দিয়ে পেটে অথবা বুকে পেট ফেরে ফেলবে অথবা তি নিক্ষেপ করবে এগুলো লেগে থাকবে অথবা পেট ফুরে যাবে ভুল টুলে যাবে রক্ত করতে করতে করতে করতে একটা সময় মারা যাবে আর মানুষের তাকে তাকে দেখবে ইবরত নেবে এরকম একটা ঘটনা যদি ঘটানো যেত দেশ ঠান্ডা হয়ে যেত না ঠান্ডা এটা আমাদের হুকুম আসছে যে একটা হদ দুনিয়াতে কায়ম করা এটা দুনিয়াবাসীদের জন্য লাগাতার ৪০ রাত্রি বৃষ্টি হওয়ার চেয়ে খায় একটা হদ যদি সব একদম মুসুল্লি হয়ে যেত শুধু ডাকাতে ঝেড়ে দিতে এটা না নাফির সঙ্গে শাস্তির দিক দিয়ে নফির মোনাসাবে যা সেটাকে নফির সঙ্গে মোলহাক করা হবে কি মিনাল হাবসি বা রাখা অথবা এই যে কোন শাস্তি দেওয়া নির্ধারিত একটা জায়গা থাকে বন্ধুদের রাখা হলো তাকে